আবদুল্লাহ রদিলাহতালন হতে বণিত যে আনসারদের এক ব্যক্তি তার স্ত্রীকে অপবাদ দিল নাবিসাল্লাহ সাল্লাম দুজনকে শপথ করালেন এবং তাদেরকে পৃথক করে দিলেন